দ্বিতীয় খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ সার্কাস রঙ্গালয়ে গৃহস্থের ও অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বিদ্যাসাগর স্কুলের দারে গাড়ি করিয়া আশিয়া উপস্থিত বেলা তিনটা হইবে গাড়িতে মাস্টারকে তুলিয়া লইলেন রাখাল ও আরও দু একটি ভক্ত গাড়িতে আছেন আজ বুধবার ১৫ নভেম্বর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ তিরিশে কার্তিক শুক্লা পঞ্চমী গাড়ি ক্রমে চিতপুর রাস্তা দিয়া গড়ের মাঠের দিকে যাইতেছে শ্রীরামকৃষ্ণ আনন্দময় মাতালের নয়, গাড়ির একবার এধার একবার ও ধার মুখ বাড়াইয়া বালকের ন্যায় দেখিতেছেন আর পথিকদের উদ্দেশ্যে ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন মাস্টারকে বলিতেছেন দেখো সব লোক দেখছি নিম্ন দৃষ্টি পেটের জন্য সব যাচ্ছে ঈশ্বরের দিকে দৃষ্টি নাই শ্রীরামকৃষ্ণ আজ গড়ের মাঠে মাঠে যাইতেছেন। টিকিট হইল। মাঠেছেন অর্থাৎ শেষ শ্রেণীর টিকিট ভক্তেরা ঠাকুরকে লইয়া উচ্চ স্থানে উঠিয়া এক বেঞ্চির উপরে বসিলেন ঠাকুর আনন্দে বলিতেছেন বাহ এখান থেকে বেশ দেখা যায় রঙ্গস্থলে নানা রূপ খেলা অনেকক্ষণ ধরিয়া দেখা হইল গোলাকার রাস্তায় ঘোড়া দৌড়িতেছে ঘোড়ার পৃষ্ঠে এক পায়ে বিবি দাঁড়াইয়া আবার মাঝে মাঝে সামনে বড়ো বড়ো লোহার রিং বা চক্র রিংয়ের কাছে আসিয়া ঘোড়া যখন রিঙের নিচে দৌড়িতেছে বিবি ঘোড়ার পৃষ্ঠ হইতে লম্ফ দিয়া রিঙের মধ্য দিয়া পুনরায় ঘোড়ার পৃষ্ঠে আবার এক পায়ে দাঁড়াইয়া ঘোড়া পুনঃ পুনঃ বন করিয়া ওই গোলাকার পথে দৌড়াইতে লাগিল বিবিও আবার ওইরূপ পৃষ্ঠে দাঁড়াইয়া সার্কাস সমাপ্ত হইল ঠাকুর ভক্ত সঙ্গে নামিয়া আসিয়া ময়দানে গাড়ির কাছে আসিলেন শীত পড়িয়াছে গায়ে সবুজ বনাত দিয়া মাঠে দাঁড়াইয়া কথা কহিতেছেন কাছে ভক্তেরা দাঁড়াইয়া আছেন একজন ভক্তের হাতে মাস্টারকে বলিতেছেন দেখলে বিবিকামন একপাই ঘোড়ার উপর দাঁড়িয়ে আছে আর ঘোড়া বনবন করে দৌড়ুচ্ছে কত কঠিন অনেকদিন ধরে অভ্যাস করেছে তবে তো হয়েছে একটু অসাবধান হলেই হাত পা ভেঙে যাবে আবার মৃত্যুও হতে পারে সংসার করা ঐরূপ কঠিন অনেক সাধুন ভজন করলে ঈশ্বরের কৃপায় কেউ কেউ পেরেছে অধিকাংশ লোক পারে না সংসার করতে গিয়ে আরও বদ্ধ হয়ে যায় আরও ডুবে যায় মৃত্যু যন্ত্রণা হয় কেউ কেউ যেমন জনকাদি অনেক তপস্যার বলে সংসার করেছিলেন তাই সাধন ভজন খুব দরকার তা না হলে সংসারে ঠিক থাকা যায় না শ্রীরামকৃষ্ণ গাড়িতে উঠিলেন গাড়ি বাগবাজারে বসুপাড়ায় বলরামের বাটির দাড়ে উপস্থিত হইল ঠাকুর ভক্ত সঙ্গে দোতলার বৈঠকখানায় গিয়া বসিলেন সন্ধ্যার বাতি জ্বালা হইয়াছে ঠাকুর সার্কাসের গল্প করিতেছেন অনেকগুলি ভক্ত সমবেত হইয়াছেন তাহাদের সহিত ঈশ্বরীয় অনেক কথা হইতেছে মুখে অন্য কথা কিছুই নাই কেবল ঈশ্বরীয় কথা জাতিভেদ সম্বন্ধে কথা পড়িল ঠাকুর বলিলেন এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে সেই উপায় ভক্তি ভক্তের জাতি নাই ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয় গৌর নিতায় নাম দিতে লাগলেন আর আচণ্ডালে কোল দিলেন ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় ভক্তি থাকলে চণ্ডাল চণ্ডাল নয় অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ পবিত্র হয় শ্রীরামকৃষ্ণ সংসারী বদ্ধজীবের কথা বলিতেছেন তারা যেন গুটি পোকা মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে কিন্তু অনেক যত্ন করে গুটি তৈয়ার করেছে ছেড়ে আসতে পারে না তাতেই মৃত্যু হয় আবার যেন ঘূর্ণির মধ্যে মাছ যে পথে ঢুকেছে সেই পথ দিয়ে বেরিয়ে আসতে পারে কিন্তু জলের মিষ্ট শব্দ আর অন্য অন্য মাছের সঙ্গে ক্রীড়া তাই ভুলে থাকে বেরিয়ে আসবার চেষ্টা করে না ছেলেমেয়ের আধো আধো কথাবার্তা যেন জলকল্লোলের মধুর শব্দ মাছ অর্থাৎ জীব পরিবার বর্গ তবে দু একটা দৌড়ে পালায় তাদের বলে মুক্ত জীব ঠাকুর গান গাহিতেছেন এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে বিল করে ঘুনি ঘূর্ণিপাতে মিন প্রবেশ করে তাতে গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নারে। ঠাকুর আবার বলিতেছেন জীব যেন ডাল জাঁতার ভিতর পড়েছে পিসে যাবে তবে যে কটি ডাল খুঁটি ধরে থাকে তারা পিসে যায় না তাই খুঁটি অর্থাৎ ঈশ্বরে শরণাগত হতে হয় তাকে ডাকো তাঁর নাম করো তবে মুক্তি তা না হলে কালরূপ জাঁতায় পিসে যাবে ঠাকুর আবার গান গাইতেছেন পড়িয়ে ভবসাগরে ডুবে মতনুর তে মায়া ঝড় মোহ তুফান ক্রমে বারে গোশঙ্করী পড়িয়ে ভবসাগরে। ডুবে মনুর তরি একে মন মঝিয়ানাড়ি তাহেছ জন গোয়ার দি কুবা সে দিয়ে পারি হাবু ডুবু খে মুি পুরিয়ে ভব সাগরে ডুবে মুর তো বেঙে গেল ভক্তির হাল ছিঁড়ে পড়ল শ্রদ্ধার পাল তোরি হল চাল উপায় কি করি উপায় না দেখি অকিঞ্চন ভেবে তরঙ্গে দিয়ে সাতার শ্রী দুর্গা নামের ভেলা ধরি পড়িয়ে ভবসাগরে ডুবে মাতন বিশ্বাসবাবু অনেকক্ষণ বসিয়াছিলেন এখন উঠিয়া গেলেন তাহার অনেক টাকা ছিল কিন্তু চরিত্র মলিন হওয়াতে সমস্ত উড়িয়া গিয়াছে এখন পরিবার কন্যা প্রভৃতি কাহাকেও দেখেন না বলরাম তাহার কথা পাড়াতে ঠাকুর বলিলেন ওটা লক্ষ্মী ছাড়া দারিদ্রীর গৃহস্থের কর্তব্য আছে ঋণ আছে দেব ঋণ পিতৃণ ঋষি ঋণ আবার পরিবারদের সম্বন্ধে ঋণ আছে সত্য স্ত্রী হলে তাকে প্রতিপালন সন্তান প্রতিপালন যতদিন না লয়েক হয় সাধুই কেবল সঞ্চয় করবে না পঞ্চি ওর দরবেশ সঞ্চয় করে না কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে ছানার জন্য মুখে করে খাবার নিয়ে যায় বলরাম এখন বিশ্বাসে সাধুসঙ্গ করবার ইচ্ছা শ্রীরামকৃষ্ণ সহাস্যে সাধুর কমণ্ডলু চার ধাম ঘুরে আসে কিন্তু যেমন তেতো তেমনি তেতো থাকে মলয়ের হাওয়া যে গাছে সেই সব চন্দন হয়ে যায় কিন্তু শিমুল অসত্থ আমরা এরা চন্দন হয় না কেউ কেউ সাধু সঙ্গ করে গাঁজা খাবার জন্য হাস্য সাধুরা গাঁজা খায় কি না তাই তাদের কাছে এসে বসে গাঁজা সেজে দেয় আর প্রসাদ পায় সকলের হাস্য